الله مع আলহামদুলিল্লাহ وقال الله سبحانه وتعالى. আল্লাহ ফি সলাহিম শুরুতেই আল্লাহ সুবাহ দরবারে সুক্রিয়া পেশ করছি যার অশেষ অনুগ্রহে আমরা সত্য সঠিক কল্যাণকর মঙ্গলজনক দিন ইসলামের পথে এর ছায়া তোলে আমরা আশ্রয় পেয়েছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসালামের প্রতি যিনি আমাদেরকে কল্যাণের পথে মঙ্গলের পথে পরিচালিত হওয়ার জন্য একটি চমৎকার আদর্শ আমাদের জন্য রেখে গেছে আজকের যুব সমাজ বর্তমান বিশ্বে আধুনিক সভ্যতার স্রোত ধারায় তারা কিভাবে চলবে তাদের কাজগুলো কিভাবে সম্পাদন করবেন কিভাবে সফলতা অর্জন করবেন এর জন্য একটি পূর্ণাঙ্গ চমৎকার জীবন ব্যবস্থা আল্লা সুবাহনতলা নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলী আসসালামের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন যে কারণে আমরা আল্লাহর দরবারে যেমন সাজদায় শুক্রিয়া আদায় করি আমরা পরিপূর্ণ ভক্তি বিশ্বাস এবং মহব্বতের সঙ্গে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলি আসসালামের প্রতি দরুদ পেশ করছি সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ আমরা ধারাবাহিকভাবে যে আলোচনাটি আজকে দীর্ঘদিন যাবৎ চালিয়ে আসছি সেটি হলো আধুনিক সভ্যতা এবং আমাদের মুসলিম যুব সমাজ তাদের করণীয় এবং তাদের বর্জনীয় বিষয় পবিত্র কোরআন এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের হাদিস সমূহ থেকে যুবকদের জন্য কী কী করণীয় নির্ধারিত হয়েছে এবং তারা কি কি বিষয় থেকে নিজেদেরকে রক্ষা করবেন বেঁচে থাকবেন পরিহার করবেন বর্জন করবেন একটি যথেষ্ট দীর্ঘ বড় এবং পরিপূর্ণ একটি আলোচনা আমরা এই আলোচনার মাধ্যমে যুব মানসিকতায় চলমান বিশ্বের নেতিবাচক কালচারের প্রভাবে প্রভাবিত হয়ে ইসলাম সম্পর্কে যে অস্পষ্ট ধারণা অথবা নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে আমরা এই ধারণাটিকে পাল্টে দিয়ে ইতিবাচক এবং ইসলাম মুখী মূল্যবোধের দিকে আকৃষ্ট করার জন্য এবং তাদেরকে আল্লাহর ইবাদতে অনুপ্রাণিত করার জন্য আল্লাহ সব তালার ফোরআ এবং রাসুলের বিভিন্ন হাদিস এবং সাহাবাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করছি যুবক বন্ধুরা যারা আমাদের এই আলোচনার সঙ্গে আছেন অথবা মাঝে মাঝে যারা যোগদান করেছেন আপনারা আমাদের আলোচনা থেকে এটি হয়তো স্পষ্ট উপলব্ধি করতে পেরেছেন যে একজন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে দামি মূল্যবান যে সময় যে সময় কাল সেই সময়টি হচ্ছে যৌবনকাল এই যৌবন কালই আমাদের অর্জন করার সময় আমরা কি অর্জন করবো জীবনে সবকিছু সব কিছু বলতে আমাদের দেশে একটি প্রচলিত কথাই বলা হয় পঁচিশ বিশ বছরের ভিতরে এলএম অর্জন করা জ্ঞান অর্জন করার একটা পর্যায় ওই পাঁচ বছরের শিশু পাঁচ বছর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে আমরা দশ বছরের শিশুতে পরিণত হই দশ বছর বয়সে আমরা প্রাথমিক বিদ্যালয় অতিক্রম করে মাধ্যমিক বিদ্যালয়ে আমরা যখন পদার্পণ করি তখন আমরা হই কিশোর মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ বছরের পড়াশোনা শেষ করে আমরা যখন উচ্চ পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হই তখন আমরা হই তরুণ কিভাবে আমরা নিজেদেরকে বর্তমানের এই প্রগতির স্রোতে ভাসমান আধুনিক কালচার এবং এই কালচার বলতে যাকে বলা হয় মানুষের সুকুমার বৃত্তির একটি সুসামঞ্জস্যশীল বৈজ্ঞানিক বিকাশ আজকে সংস্কৃতি বলতে আর এই সংজ্ঞার ভিতরে নেই আজকে সংস্কৃতি বলতেই হচ্ছে ধুমধারাক্কা উশৃঙ্খল নৃত্য চিৎকার করা গান গান ফাটিয়ে ফেলা ড্রামের তাল বাজনা একজন বয়স্ক মানুষ এই ধরনের ভয়ঙ্কর আওয়াজে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠেন একই নৃত্য নাকি এক ধরনের উন্মত্ততা এক ধরনের ভয়ঙ্কর লাফালাফি আজকে এটা হয়ে গেছে এই যুগের কালচার গান অর্থবোধক ইতিবাচক তাও চেতনামূলক এবং আল্লাহর দিকে মন আকৃষ্ট হয় এই ধরনের শব্দমালায় তৈরি কোন বাক্য ইসলাম শ্রবণ করতে নিষেধ করে না কিন্তু আজকের দিনের রচিত গানগুলো সংগীত গুলো আমরা যারা আজকে এই বয়সে পৌঁছে গেছি আমার মতো বয়সে যারা আছেন আমার টিভির সামনে এই আলোচনা শুনছেন সম্মানিত সুতিবৃন্দ আপনাদের কাছে আমি বিচারের দায়িত্ব ছেড়ে দিলাম এগুলোকে কি সংস্কৃত সুস্থ সংস্কৃত অথবা মানুষের মনের অনুভূতি মিশ্রিত গান বলা যায় এগুলোই বর্তমান ইয়াং জেনারেশনের কাছে একেবারে হটক্য আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে যায় বিভিন্ন টিভির এই ধরনের কালচারাল প্রোগ্রামের উপরে হয়তো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড কি হচ্ছে তখন আমি মিলাতে পারি না যে অডিটোরিয়ামে অথবা বিশাল ময়দানে অথবা এই ধরনের গানের কোন কনসার্টে যারা যোগদান করে তারা কেন চিৎকার করছে তারা কেন লাফাচ্ছে তারা কেন গায়ের গেঞ্জি খুলে ছেড়ে ফেলতেছে এটা কি তখন মনে হয় যে এরা তো কেউ সুস্থ না এরা অসুস্থ আমার এই কথার সঙ্গে আপনারা অবশ্যই হয়তো একমত হবেন যে বর্তমানে আধুনিক যারা এই কালচারের পরিচর্যা করেন তারাও বলেন এগুলো সুস্থ সংস্কৃতি নয় এগুলো অসুস্থ সংস্কৃতি অসুস্থ সংস্কৃতি দিয়ে কোন জাতির যুব সমাজকে কখনোই আদর্শভাবে গড়ে তোলা আদর্শভাবে পরিচালিত করা সম্ভব নয় সম্মানিত যুবক ভাইয়েরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা আপনার ইসলাম আপনাকে সংস্কৃতি দিয়েছে কালচার কারণ ইসলাম তো কমপ্লিট অনুভূতি ব্যক্ত করতে পারবেন না এটা তো ইসলাম করেনি আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তৌনু মনে তারি অনুভব দেখুন তো শব্দগুলো দিয়ে কি চমৎকার একটি অনুভূতি তুমি রাহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান এই যে শব্দমালা এই শব্দমালা দিয়ে যে মনের অনুভূতি ব্যক্ত করা এটা ইসলামিক কালচার এবং এর মধ্য দিয়ে এক দিকে আল্লাহ শুক্রিয়া আদায় করা হয় মনের অনুভূতি ব্যক্ত করা হয় কিন্তু আজকের সংস্কৃতি আজকের কালচার আমাদেরকে হতাশ করে আধুনিক কালচার মডার্ন কালচার ডিজিটাল কালচার আজকে ডিজিটালের বদৌলতে আমরা গোটা বিশ্বের কালচারের সঙ্গে পরিচিত কোন দেশে কি হচ্ছে আমরা মুহূর্তের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে এগুলো পেয়ে যাই দেখে যাই আর আমাদের অ্যাডভান্স অগ্রসরমান যুবকদের কাছে এগুলো এখন অতি সহজভাবে সহজলভ্য উপাদান তারা দেখেন দেখতে পারেন এবং অনেক সময় তারা সেগুলো উপভোগ করেন কিন্তু একজন মুসলিম হিসেবে একজন মুসলমান ইমানদার হিসাবে যুবক যার ভিতরে ইমান আছে আমরা যে ইমানের কথা বলেছি যার ভিতরে তাকুয়া আছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে প্রকৃত ভয় করে এবং যে নিজেকে একজন প্রকৃত মুসলিম মনে করে সে কখনো ওই কালচারের দিকে আকৃষ্ট হতে পারে না স্রোতের মধ্যে বঙ্গপালের মতো ভেসে যাওয়া লাখো লাখ যুবক যখন এই সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে তখন আমাদের মাঝে মাত্র গুটি কতেক যুবক হয়তো নিজেদের ইমান আকিদা বাচিয়ে তাদের চোখ তাদের কানকে রক্ষা করে এই অপসংস্কৃতি থেকে নিজেরা আল্লাহর দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আফ্রান চেষ্টা করে চলছেন তাদের জন্য আল্লাহ সুবাহাল্লার কাছে এই দোয়া আল্লাহ তাদেরকে এই শক্তিতে আরো বরকত দান করুন এবং তাদেরকে আরো তৌফিক দান করুন আমিন এবং এইসব যুবকদেরকে দেখে আমাদের ওই যে শ্রোতে ভাসমান যে যুবকরা রাজকে হারিয়ে যাচ্ছে অপসংস্কৃতিতে তারা যেন সেখান থেকে ফিরে আসেন এবং সুস্থ ধারার ইসলামী মূল্যবোধের আদর্শের দিকে তারা এই চর্চাকে গ্রহণ করেন আমরা এই কামনা করছি সুতীবৃন্দ একজন মুসলিম যুবক তার জন্য গুরুত্বপূর্ণ করণীয় কাজটি কি সে ইমান এনেছে আল্লাহর উপরে আল্লাহর বিধানকে মেনে নিয়েছে আত্মসমর্পণকারী রূপে আল্লাহর নির্দেশ মোতাবেক ওয়ালা তাম সে মুসলিম হিসাবে মুসলমানের খাতায় তার নাম লিখিয়েছে অতএব আমরা দ্বিতীয় পর্যায়ে বলেছিলাম যে সে তাকে শুদ্ধ এবং পরিশুদ্ধ করেছে অন্যায় থেকে থেকে অর্জন করে তারপর তার ভিতরে একটি ভয় জাহান্নের ভয় আল্লাহর শাস্তির ভয় তার হিসাবের ভয় তাকে সমস্ত পাপ থেকে রক্ষা করেছে আমরা বিষয়টি আরো একটু বিশ্লেষণ করব তবে বিরতি থেকে ফিরে আসার পর বিরতির সময় আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ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 धारण उदाहरण आज रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल्टी द्विधा द्व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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায়চার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় দা স্টুডেন্ট অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল be with them, M-U-S-L-I-M, I'm so glad. little wonders at their best. Bishoy <laughs> Shishura, <laughs> aaj sondha shat tae aap puno shamprachar shakal agar Bangladeshe, Peace TV Banglae. alaikum wa rahmatullahi wa barakatuh. Aamra culture, adhuni culture, modern culture, digital culture. Aajke digitaler,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 সে মুসলিম হিসাবে মুসলমানের খাতায় তার নাম লিখিয়েছে অতএব আমরা দ্বিতীয় পর্যায়ে বলেছিলাম যে সে তাকে শুদ্ধ এবং পরিশুদ্ধ করেছে অন্যায় থেকে গুণা থেকে তাকুয়া অর্জন করে তারপর তার ভিতরে একটি ভয় জাহান্নামের ভয় আল্লাহর শাস্তির ভয় তার হিসাবের ভয় তাকে সমস্ত পাপ থেকে রক্ষা করেছে এবার তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ওই যে অপসংস্কৃতির কথা বললাম ওই যে আধুনিক সংস্কৃতির নামে অসুস্থ সংস্কৃতি আমাদের সমাজে আজকে চলছে এই অসুস্থ সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে একজন যুবক কিসের অবলম্বন করে এর সমাধান কি দয়াময় আল্লাহ এই বিষয়ে তিনি আমাদেরকে সমাধান দিয়েছেন আল্লাহ বলছেন তানিল আর এটি হলো নামাজ নামাজ এবং নামাজ আমরা নামাজ শব্দটি বাংলায় ব্যবহার করি যদিও নামাজ সালাতের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশকারী শব্দ নয় কিন্তু যেহেতু আমরা বাংলা এই নামাজ শব্দটিকে বলার সাথে সাথে সালাত নামাজ আসরের নামাজ বাগরিবের নামাজ এই ইবাদতগুলো বুঝে থাকি আসলে আমাদের শব্দটির ব্যবহার প্রচলন করা উচিত সালাত আমরা যুবকদের সাধারণ শ্রোতাদের সাধারণ দর্শকদের বুঝার জন্য নামাজ শব্দটি ব্যবহার করছি একজন মুসলিম যুবককে সব ধরনের পাপাচার থেকে সব ধরনের অপসংস্কৃতি থেকে উশৃঙ্খল উদ্যম নৃত্য সম্বলিত এই ধরনের গান বাজনা থেকে রক্ষা করতে পারে সেই জিনিসটির নাম হলো এক দিকে সালাত তাকে মন্দ এবং ঘৃণিত কাজ থেকে রক্ষা করে আরেক দিকে সালাত তার ভিতরে একটা শক্তি তৈরি করে সর্বশ্রেষ্ঠ ইবাদত সর্বোত্তম ইবাদত পরিহার করে সে যদি বলে যে আমি হয়তো নামাজ পড়ি না কিন্তু আমার ইমান মজবুত আছে এটা মিথ্যা এক ধরনের প্রতারণামূলক ঘোষণা যে নামাজ পড়ে না সে আবার কি করে একজন ভালো মোমেন্ট হয় প্রিয়নবিহম্মদুর রসুল্লাহ সাল আলী ওস্লাম জীবনের শেষ মুহূর্তে মৃত্যু যন্ত্রণা অসুস্থতায় যখন তিনি কাতর আলী আলীরা তালান্ন কাছে বসা আবেগ জড়িত কণ্ঠে আলীকে ডাক দিয়ে বললেন আলী মালাকাত আসলাত আলী নামাজের ব্যাপারে সচেতন থেকে নামাজ নামাজ এবং নামাজ আর তোমার অধীনস্থ দাস দাসী তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো তাদের অধিকার ঠিক মতো আদায় করো রাসুল সাল্লি সাল্লাম মুসলিম সমাজে প্রতিষ্ঠিত করে গেছেন এই সালাদ যেদিন তিনি অসুস্থ অবস্থায় ঘরের পর্দা সরিয়ে মসজিদে নবমীতে নামাজের সালাতের জামাত দেখছিলেন রাসুলের চোখ পানিতে সিক্ত হয়ে উঠেছিল হায় এই সালাত কায়েম করতে গিয়ে জীবনে কতই না প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন কত যুদ্ধে কত বাধায় কত কষ্ট করে সহান সঙ্গে যোগাযোগের শ্রেষ্ঠ মিডিয়া হলো সালাত এই সালাতের মাধ্যমে সরাসরি আল্লাহর সঙ্গে বান্দা কানেক্টেড হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন ডাইরেক্ট তার আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপিত হয় আমরা বাস্তবে কি দেখি আমাদের বাড়িতে আমাদের ঘরে আমাদের সমাজে আমরা সবচাইতে বেশি উদাসী এই নামাজ নামাজ বিষয়ে যেভাবে আল্লাহ রাসুল সাল্লি ওসাল্লাম সালাত আদাই করেছেন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব আল কোরআনের পর যে কিতাবটির নাম হলো শাহ আল বুখারি এই বুখারিতে যেভাবে নামাজ এসেছে আমরা সেই নামাজ করি না এটা একটা আফসোসের বিষয় হয়তো হতে পারে সেই কারণে আমরা আমাদের আদায়কৃত নামাজের দ্বারা যে নামাজের মূল উদ্দেশ্য আমরা সেই উদ্দেশ্যটি অর্জন করতে ব্যর্থ হচ্ছি নামাজের মূল উদ্দেশ্য হলো। যে ব্যক্তি নামাজ আদায় করবে যে সমাজে নামাজ আদায় হবে যে সমাজে নামাজ প্রতিষ্ঠিত হবে যে সমাজে সালাত কায়েম হবে যে সমাজের লোকজন নামাজের প্রতি যত্নশীল হবে। সেই সমাজে কখনো অনাচার পাপাচার বেবিচার অথবা কোন প্রকারের গুনার কাজ সেই সমাজে ছড়িয়ে পড়তে পারে না কিন্তু আমরা কি দেখছি নামাজও আছে সবই আছে মসজিদে নামাজ হচ্ছে মসজিদের পাশের দোকানে ঠকানো হচ্ছে মসজিদে নামাজে আসছে তার পকেটে ঘুষের টাকা আছে মসজিদে নামাজে এসে দৌড়ে হাজির হয় অথচ সে সুদখুর যে যুবক নামাজে আসছে অথচ তার মধ্যে তাকোয়ার বড় অভাব আমরা অনেক সময় দেখেছি যে রামাজান মাসে নামাজির সংখ্যা খুব বেড়ে যায় আমাদের দেশে খুব উৎসব করে সবে বারাত উদযাপন করা হয় যদিও সবে বরাত উদযাপন করা সম্পর্কে কোন বিশুদ্ধ নির্ভরযোগ্য দলিল নেই কিন্তু এটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং সেদিন দেখা যায় যে যুবকদের মধ্যে প্রতিটি মুসলমানের মধ্যে একটা আশ্চর্য রকমের হইচই পড়ে যায় তারা বিকেলেই গুশল করে সব কিছু বন্ধ করে দিয়ে কাজকর্ম সবে বারাত সবে বারতে ছুটে চলে এটিকে একরাত্রে আদায় করার ইবাদত এটি কি শুধু রামাজান মাসে আদায় করার ইবাদ ভাইরা আপনাদের প্রধান করুন কি আপনি নিজেকে সত্যিকার একজন নামাজি হিসাবে তৈরি করুন আমার সম্মানিত বোনেরা আপনার মেকআপ মুছে যাবে আপনার মূল্যবান সৌন্দর্য অজু করলে ধুয়ে যাবে আপনি এই অজুহাতে সেই অজুহাতে নামাজ ছেড়ে দিয়েছেন গ্রামের অনেক বোনেরা আছেন বাচ্চাকে কোলে নিতে গিয়ে হয়তো সে মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছে এই অজুহাত বাচ্চার উপর দোষ চাপিয়ে আমাদের অনেক বোনেরা নামাজ আদায় করেন না আবার অনেক বোনেরা আছেন যারা সংসারের কাজকর্ম করতে গিয়ে সকালে নাশতা রান্না করতে হয় দুপুরে খাবার তৈরি করতে হয় বিকালে ঘর পরিচ্ছন্ন পরিষ্কার করতে হয় কখন নামাজ পড়ি তা আমরা আপনাদেরকে আল্লাহ ইবাদতেন এই নামাজের ব্যাপারে বলবো নামাজকে কখনো বলো না যে আমার কাজ আছে নামাজ কে কখনো বলো না যে আমার কাজ আছে অর্থাৎ কাজের কথা বলে আমি ব্যস্ত আমার অনেক কাজ আমি নামাজ পড়তে পারি না এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় বরং কাজকে বলছে ওই বিশ্বাসী তো সেদিন সফল হবে ওই বিশ্বাসের জীবনেই সফলতা আসবে কারা আল্লা দিন যারা বিনম্রভাবে। ভয় নিয়ে যারা নামাজে দণ্ডায়মান হয় যে যুবক নামাজে দাঁড়ায় রাসুল সাল্লাহ আলিম বলেন যৌবনের এই নামাজ আল্লাহর কাছে বড় যারা যত্নের সঙ্গে নামাজ আদায় করে যুবক বন্ধুরা আমার বোনেরা নামাজকে কখনো আমরা অবহেলা না করি আল্লাহ নামাজের মাধ্যমে সত্যিকারের ইমান মজবুত করার তৌফিক দান করুন আমিন নামাজের মাধ্যমে সত্যিকারের মুমেন্ট হওয়ার তৌফিক দান করুন আমিন নামাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সফলতা দান করুন আমিন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি ওবার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 যারা ভুলে গেছে আল্লাহর বিধান না শেখ মতিউর রহমান ইমানই পৌঁছাবে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ आज सन्दा पांच पुनः सम्प्रचार रत बारोटाय बांगलेशे पीस टी बांगल्तम व्यवहार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 क्या इसलम दिए भलो आचरण के ऊपर बोझार जन्म देख चरित्र गठने